ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين المكتب التعاوني للدعوه والارشاد وتوعية الجاليات بابها السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা ভাই আলোচনা করেছিলাম সালাতের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক যে কারণে একজন মুসলিম সালাদ আদায় করতে বাধ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আরো পাঁচটি সালাতের গুরুত্বপূর্ণ দিক নাম্বার ছয় সালাত হচ্ছে আলোকে আল্লাহবাহা নামাজি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রসুল সাল্লাম থেকে ওবাদ আবনে আসালাম আনহ হাদিস বর্ণনা করেন সুনান আর নাসাইয়ের ভিতরে হাদিস এসেছে তিনি বলতেছেন আমি রসুল যে ব্যক্তি যথাযথ ভাবে আদায় করলো আল্লাহ খেলা আল্লাহর সাথে চুক্তি হয়েছে যে তিনি আল্লাহ ওই নামাজি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি সালাদম আদায় করবে না তার সাথে আল্লাহর কোনো চুক্তি থাকে না ইনসা আদাল আল্লাহ চাহেন তো তাকে জান্নাত দান করবেন নয়তো তাকে শাস্তি প্রদান করবেন সাদ যে কারণে একজন মুসলিম তার ইসলামকে তার মুসলমানকে টিকিয়ে রাখতে এ সালাদ আদায় করতে বাধ্য তা হচ্ছে हादी एसेरसूल साल साल्लम बोलते हैं हब्बीबा इलाइया मीना दुनिया दुनिया मध्य थे किसु जिन प्रिय पसंद मध्य हन्नेसा सती नारी বলতেছেন অ আর নামাজের মধ্যে রাখা হয়েছে আমার চক্ষু শি শীতলের উপায় অর্থাৎ সালাতের মধ্য দিয়ে আমার হৃদয় গলে সালাতের মধ্য দিয়ে আমার চক্ষু শীতল হয় আমার অন্তর তৃপ্তি পায় আট যে কারণে একজন মুসলিম এ সালাদ আদায় করতে বাধ্য তা হচ্ছে আমাদের সমাজের মানুষগুলো যখন মৃত্যুর প্রাককালে বিভিন্ন বিষয় নিয়ে ওসিয়াত করে তখন প্রিয় হাবিব মুহাম্মদ হাবিবা মোহাম্মদ সালাহ যে বিষয়ে ওসিয়াত করেছেন কতটা গুরুত্ব থাকলে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম মৃত্যুর যন্ত্রণার মধ্যেও সালাতের কথা স্মরণ করিয়ে দিতে পারেন তা আমরা খুব সাহসাই বুঝতে পারি মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সর্বশেষ যে ওসিয়াত ছিল তা ছিল সালাতের ব্যাপারে তার সালাতের ব্যাপারে দিও না এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের অধিকারের ব্যাপারে তোমরা সচেতন থেকে সতর্ক থেক নয় যে কারণে একজন মুসলিম এই সালাত আদায় করতে বাধ্য এই নামাজের এতটাই গুরুত্ব যে আল্লাহ রসুল সাল্লাই এর একজন খাদেম ছিলেন যুবক খাদেম রবিয়া কাব আল্লাহামেরালামের সামনে উপস্থিত হয়েছিলেন যা প্রয়োজন তা তুমি চেয়ে নও আল্লাহামদুল্লাহ যেমন নবী তেমন তার সাহাবি তিনি দুনিয়া পি কোন জিনিস জাননি তিনি আল্লাহ রসুল সাল্লাম কে বললেন জাননা রসুল্লাহ আমি আপনার কাছে একটি জিনিস আর হচ্ছে জান্নাতের মধ্যে আমি আপনার সঙ্গে থাকতে চাই তখন আল্লাহ রসুল বললেন তাহলে তুমি একটা কাজ করবে তুমি বেশি বেশি করে শেষদা করবে অর্থাৎ সালাত আদায় করবে তাহলেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে সহি মুসলিম দশ যে কারণে একজন মুসলিম সালাদ আদায় করতে বাধ্য যে কারণে একজন মুসলিম তার ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহারের বিচারে হাদিস এসেছে তিনি বলতেছেন হিয়া খামসুন ও খামসুন আমার উম্মাতের বান্দারা হ্যাঁ হে আমার উম্মাতেরা তোমরা যদিও পাশক্ত সালাত আদায় করো কিন্তু তোমাদের জন্য এর বিনিময়ে স্বাব দেওয়া হবে পঞ্চাশ প্রতিদান পাবো কতই না সৌভাগ্য আমাদের জন্য কতই না সুন্দর কথা যে আমরা পাঁচ শক্ত সালাত আদায় আর আমাদেরকে স্বভাব দেওয়া হবে পঞ্চাশের আসুন আমরা সালাতের গুরুত্ব অনুভবন করে পাঁচ শক্ত সালাতের আমরা পাবন্দী হওয়ার চেষ্টা করি এবং আমরা আদায় করার চেষ্টা করি فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين